সাহুল রাজু হতে বর্ণিত যে তাকে ওহুদের দিন আল্লাহ রসুল সাল্লাহ্লাম এর আঘাত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন নবী সাল্লা আলাইস্লাম এর মুখমণ্ডল আহত হল এবং তার সামনের দুটি দাঁত ভেঙে গেল তার মাথার শিরস্রাণ ভেঙে গেল ফাতেমা রাদিল্লাহ তো আল্লাহ রক্ত ধুচ্ছিলেন আর আলী রাজিল্লাহ তু পানি ঢেলে দিচ্ছিলেন তিনি যখন দেখতে পেলেন যে রক্ত পড়া বাড়ছেই তখন একটি চাটাই নিয়ে তা পুড়িয়ে ছাই করলেন এবং তা ক্ষতস্থানে লাগিয়ে দিলেন অতপর রক্ত পড়া বন্ধ হলো।